বেজে উঠল শিশির বাবু ঘুমিয়েই পড়েছিলেন আচমকা শব্দে ঘুমটা ভেঙে গেল এক ঝটকায় ঘোর কাটিয়ে রিসিভারটা কানে চেপে ধরে বললেন বিধাননগর থানা উপাস থেকে প্রথমে ফিন ফিনে গলা শোনা গেল চাপা গেলার আওয়াজ কিছু একটা প্রশ্ন করতে যাচ্ছিলেন শিশির বাবু কান্না থেমে গিয়ে প্রথম কথা শোনা গেল মেলি গলায় কাঁদতে কাঁদতে শব্দগুলো বলে চলেছে কেউ আমাকে মামা বাবু গলাটা চিনতে পারলেন সান্নাল ঋতু দিন সাতেক আগেই ঋতুকে মল্লিক বাড়িতে কাজে লাগিয়েছেন সান্নাল নিজে সুপারিশ করে বহাল করেছেন বাড়িতে কি তবে গোলমাল হয়েছে কিছু কি হয়েছে ঋতু কাঁদছ কেন তুমি রিসিভারটা কানে রেখেই সোজা হয়ে উঠে দাঁড়ালেন তিনি আমি নিজে দেখছি আমি নিচে নিজে দেখেছি কাউকে ছাড়বে না কাউকে ছাড়বে না কথাটা শেষ করতে পারে না কান ফাটানো চিৎকার শোনা যায় ওপাস থেকে সঙ্গে একটা মিহি হাসির আওয়াজ ফোন কেটে যায়। আওয়াজের বুকের গরম হয়ে ওঠে। হয় বিপদে আছে না হয় কোনো কারণে তার মাথা খারাপ হয়ে গেছে দ্রুত হাতে কল কলব্যাক করেন তিনি ফোন কেটে যায় বারবার পাশের টেবিলে হাবিলদাস শুকলাল বসেছিল সান্নালের থমথমে মুখের দিকে চেয়ে সে জিজ্ঞেস করে কি হয়েছে স্যার কিছু গোলমাল রিভলভারটা কোমরের ঘাপে ভরতে ভরতে সান্নাল বলেন বৃন্দাবনকে ডাক দাও এখনই বেরোতে হবে আমাদের কোথায় সিক্স বাই এ মল্লিক বাড়ি কুইক বেশি দেরি করলে মেয়েটার বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে তাড়াতাড়ি কর মল্লিক বাড়ি মানে যেখানে আপনি সেই মেয়েটাকে কাজ দিলেন কিন্তু কে ক্ষতি করবে তার সান্নাল দরজার দিকে এগোতে এগোতে বলেন যশোদা মল্লিক সে নাকি ফিরে এসেছে ফিরে এসছে কোথায় গেছিল সান্নাল ঘুরে দাঁড়ান থমথমে গলায় বলেন মল্লিক বাড়ির ছোট মেয়ে যশোদা মল্লিক আজ থেকে ২৫ বছর আগে মারা গেছে বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো विशेष निवेदन सान्डे ससपेंस आज अपनारन् शाय कमान लेखा पचिस बचर पड़े गल्पटी सान्डे ससपेन्स ओरिजिनल चतुर्थ निवेदन शायो कमान जन्म उन्नीस बिानब साले कलकार तेघड़िया इंजिनियरिंग पास कर ले सहित चर्चा के निजे पेशा हिसेब बे बेचे नी मिड नाइट हरार स्टेशन यूट्यूब चैनल आर जेखने तर निजे लेखा ए पाठक एकाधिक गल्प रो कमान प्रथम गल्प रत तीनटर पर प्रकाशित तीन है किशोर भारती मैगजने दूहजार षोलो साले प्रसंगत रात तीनटर पर यह गल्पटी सान्डे ससपेंसिए गल्पाठे दीप और अयतिका गल्पे सूत्रधार अमी अग्नि शुरू हायो कमान लेखा पचिस बचर पर সটা টেবিলের ওপর রেখে মাথা ঘুরিয়ে চারপাশটা দেখে নিল ঋতু বাইরে থেকে বাড়িটাকে দেখেই অদ্ভুত একটা বিষণ্নতা এসে চেপে ধরেছিল তাকে ভিতরে এসে সেটা বেশ কয়েক ধাপ বেড়ে গেল অন্তত স এক বছর বয়স হবে বাড়িটার তিনতলা ইংরেজ আমলের কায়দায় তৈরি সে সময় বিস্তর খরচাপাতি করে বাড়িটা তৈরি হয়েছিল সন্দেহ নেই ইদানিং কিছুটা যত্নের অভাব লক্ষ্য করা যায় চারদিকে দেওয়ালে কালো ছোপ ধরেছে প্রাচীনত্বের ভূত এসে ভর করেছে বাড়ির উপরে এত বড় একটা বাড়িতে মাত্র দুটো মানুষ থাকে ভাবতে অবাক লাগে ঋতুর আপনার থাকার ঘরটা একতলাতেই মায়ের পাশের ঘরটাই পরিতোষ মল্লিকের গলাটা পাশ থেকে ভেসে আসতে চমক সে ঋতুর হাসে পরিতোষ সিঁড়ির পাশ দিয়ে এগিয়ে যাওয়া প্যাসেজটার দিকে হাত দেখান এই যে এদিকে আসুন বাগান পেরিয়ে সদর দরজা দিয়ে ঢুকলে এক চিলতে বসার ঘরে এসে দাঁড়াতে হয় তার ডান দিকে সিঁড়ি উঠে গেছে সিঁড়ির পাশ দিয়ে সরু প্যাসেট চলে গেছে সেদিকে কটা ঘর আছে বোধ হয় ঋতু এগোতেই যাচ্ছিল এমন সময় সিঁড়ি লাগোয়া দেওয়ালে চু কাটকে যায় তার লাইন দিয়ে তিনটে ছবি ঝোলানো আছে সেখানে ছবিগুলো বেশ পুরনো ওপরের কাছে ধুলো পড়ে বেশিরভাগটাই আপছা হয়ে গেছে আঙুল দেখিয়ে সে বলে এরা কি আপনাদের পূর্বপুরুষ পরিতোষ একটু হাসে প্রথম ছবিটা দেখিয়ে বলে আমার বাবা প্রসাদ মল্লিক তা প্রায় বছর খলো মারা গেছেন আর এটা পাশের ছবিটার দিকে এগোয় পরিতোষ এটা আমার বোন যশোদা পরিতোষের গলার সর উদাস শোনায় उनी उमारा आगे हैं, 1995 25 खराब होते जशोदा मल्लिके छविटार दिखे भलोक तेईस कि चौबीस बचर बार डागर डागर हरिणर मत दूट चोख টকটকে ফরসা গায়ের রং সেই সঙ্গে এক মাথা কোচকানো চুল ঋতুর চোখ আটকে যায় এত সুন্দর একটা মেয়ে আগে দেখেনি সে মনে মনে একটু হিংসেই হয় তার ভারী সুন্দর ছিলেন আপনার বোন এই বয়সেই মারা যান আগে হ্যাঁ কি করে বলছি ঘরটা দেখিয়ে দি জীব কেটে সামনে এগোতে থাকে ঋতু কৌতূহল ব্যাপারটা তার বরাবরই বেশি এর আগে যে হাসপাতালে কাজ করতো সেখানেও ধমক ধমক খেয়েছে বেশ কয়েকবার অথচ সুদ রায়নি ওর নিজের বয়সও প্রায় পঁচিশ হতে চলল অথচ মনটা এখনো শিশুর মতো হাবভাবেও কৈশের ছাপ রয়ে গেছে দরজা চোখে পড়ে তার বন্ধ অন্যটায় হালকা একটা ঠেলা দিয়ে খুলে ফেলেন পরিতোষ ঘরের ভিতরটা দেখিয়ে বলেন এর পাশেরটা মায়ের ঘর ঘুমচ্ছেন উঠলে দেখা করবেন কেমন লাজু হাসিটা হেসে ঘরের ভিতরে ঢুকে আসে ঋতু বেশি বড় নয় ঘরটা দুদিকের দেওয়াল জুড়ে মোট চারটে জানলা করা আছে মেঝের ওপরে হালকা ধুলো রাস্তোরন এক কোণে জামা কাপড় ঝোলানোর মতো আলনা একটা পড়ার টেবিল আর বিছানা ছাড়া অন্য কোনো আসপাব নেই সুইচ টিপে পাখাটা চালিয়ে দিয়ে বললেন বুঝতেই পারছেন বাড়িতে আমরা দুজন মাত্র থাকি ফলে কাজকর্ম সব আপনাকেই বুঝে নিতে হবে একটু অসুবিধে হবে তবে না যেন কাতর কণ্ঠে সাহায্য চাইছেন কোনো মহিলা পরিতোষ ঘর থেকে বেরোতে বেরোতে বলেন মা হয় উঠে পড়েছেন আপনি হাত মুখ ধুয়ে পাশের ঘরে আসুন একবার পরিতোষ বেরিয়ে যেতে ঘরের লাগোয়া বাথরুমে ঢুকে মুখ হাত ধুয়ে নেয় ঋতু আয়নার সামনে দাঁড়িয়ে দেয় হঠাৎ কি একটা শব্দ কানে আসে তার কান পেতে শোনার চেষ্টা করে সে কল থেকে জল বেরিয়ে বেসিনের উপরে এসে পড়ছে ছল করে শব্দ হচ্ছে তাতে তার সঙ্গে মিশে খুব ক্ষীণ অস্পষ্ট অন্য একটা শব্দও শোনা যাচ্ছে যেন জলের ভিতরে একটা ছুরি শান দিচ্ছে কেউ নাকি মানুষের গলার আওয়াজ মনের ভুল ভেবে कलटा बंध कर दे शब्द थेमे जाए कि मन होते आगे चालीय आतु बाथरूम थे बड़िए आसे मिसेस मल्लिकर बस अंत सत्तर आशेपाशे একবার দেখলেই মনে হয় সশরীরে উঠে প্রায় কোনো কাজই করতে পারেন না মহিলা গোটা মুখে বলি রেখার দাগ শরীরে প্রতিটা ইঞ্চির চামড়া কুঁচকে গেছে কাঠিন্যে ভরা মুখ বোঝা যায় একসময় যথেষ্ট জাঁদরে ছিলেন মহিলা ইদানিং হয়তো শরীর সায় দেয় না চাদর দিয়ে গলা অবধি ঢেকে শুয়ে আছেন তিনি ঠিক পায়ের কাছে বসে আছেন পরিতোষ মুখ তুলে একবার ঋতুকে দেখে নিলেন মল্লিক। পরিতোষ উঠে দাঁড়িয়ে বললেন ইদানিং মায়ের শরীরটা একটু বেশি খারাপ করছে তাই আপনাকে আনা না হলে এ বাড়িতে অন্য কেউ এসে থাকুক সেটা মা খুব একটা পছন্দ করেন না ঋতু বুঝতে পারে মিসেস মল্লিকের ঘোলাটে চোখের দৃষ্টি এখনো এসে পড়েছে তার মুখে অস্বস্তি হয় তার তুমি কাজ নয় যে বাড়িটা কিনে ঠান্ডা বরফের মতো কণ্ঠ মহিলার কোথাও যেতে গেলে বা কিছু সরাতে গেলে আমাকে জিজ্ঞেস করবে আগে আগ কিছু করার দরকার নেই তোমার ঋতু ঘাড়ে নাড়ায় সঙ্গে সঙ্গে বাজ পড়ার মতো ধমক শোনা যায় আমি কিছু জিজ্ঞেস করলে মুখে উত্তর দেবে মুখে হুম। কানে গেছে মাথা নামিয়ে বলে ঋতু আমি এক একতলার ঘর থেকে বেশি একটা বেরোই না তুমিও এখানেই থাকবে হ্যাঁ আমার ছেলে একা থাকে দোতলায় গিয়ে ওর খাবার দি আসবে তোমরা যাও আমার শরীর এখন খারাপ নেই দরকার হলে তোমাকে ডাকবো ঘর থেকে বেরিয়ে ঋতু বড়সড় একটা নিশ্বাস ফেলে এতক্ষণ যেন একটা দরজা বন্ধ খাঁচার ভিতরে আটকে পড়েছিল নিজের ঘরের চেয়ারে এসে হয়ে বসে শুনুন মায়ের আচরণে কিছু মনে করবেন না আমি তো ছোট থেকে দেখে আসছি একটু রাস ভারী তবে মনটা ভারী নরম উল্টো দিকের চেয়ারে বসতে বসতে বলতে থাকেন পরিতোষ এ এলাকায় যে কাউকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন দরকারে অদরকারে মায়ের কাছে এলে কেউ ফাঁকা হাতে ফিরে যায়নি শ্বশুরবাড়িতে মারধর খেয়ে পালিয়ে আসা কত মেয়েকে যে আশ্রয় দিয়েছিলেন তিনতলাটা ফাঁকাই পড়ে আছে খেয়ে থাকে না ওখানে রসঙ্গটা পাল্টে ফেলে ঋতু আগে না চাইলে দেখে আসতে পারেন তবে যত্ন নেওয়া হয় না বলে মাকসার ঝুলে একবারে ঢেকে গেছে পুরোটা তিনতলাটা বানান তবে বেশি দিন ওখানে থাকতে পারেননি আমি আর যশোদা থাকতাম দোতলার ঘরে ওর ঘরটাও এত বছর ফাঁকাই পড়ে আছে যশোদার মুখটা আবার মনে পড়ে যায় ঋতুর কি মায়া ভরা চোখ দুটো মেয়েটার নাকের ঠিক পাশে একটা ছোট্ট কালো তিলেন বলুন তো প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু সময় নেন পরিতোষ আর ঠিক সেই সময়ের মধ্যে আবার সেই পুরনো শব্দটা কানে আসে ঋতুর আগের থেকে আরো ক্ষীণ একটা ধারালো ছুরিকে যেন মেঝের ওপরে ঠুকছে খেও পাখার নড়াচড়া থেকে কি আসছে শব্দটা যশোদার তখন ২৫ বছর বয়স জানি না কেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাথার কিছু গন্ডগোল দেখা দেয় ওর বাড়ি থেকে বেরোতে চাইত না কারোর সঙ্গে কথাও বলতো না क्यों जोर कथा गेले रीतिमत आक्रमण शेषेलो घर खुले देखी और देहटा रक्त अवस्थाय मटते पड़े एक तो छुरी दिए निजे নিজেকে ক্ষত বিক্ষত করেছেও। একটা ঠান্ডা হাওয়া এসে হঠাৎই কাঁপিয়ে দিয়ে যায় ঋতুকে একটু আগে ছুরির আওয়াজ কানে আসছিল হয়তো মনের ভুলেই কিন্তু কেন কোন রকমের ঢোক গিলে বলল তা জানি না। তদন্ত একটা হয়েছিল তবে বিশেষ কিছু জানা যায়নি তাতে কয়েকটা নিস্তব্ধ কেটে যায়। উঠতে উঠতে বলেন যাই হোক আমি এখন আসি বরঞ্চ আপনি একটু বিশ্রাম করে নিন তার দিকে মুখ তুলে তাকিয়ে মুখ ফিরিয়ে নিতে যাচ্ছিল ঋতু আচুমকাই কাফা কাঁপা গলায় দরজার দিকে তাকিয়ে সে চেঁচিয়ে ওঠে चोक दरजार दिखे जाए चोक सर गई दरजार सर आसे पास दरजा आगे मत ही बंद पैसेज फाका क्यों नहीं तो? মায়ের ঘরে একবার উকি দেয় পরিতোষ এখনো পাশ ফিরে শুয়ে আছেন ভুল দেখছেন আপনি ক্লান্ত আছেন আজকের মতো আলো নিভিয়ে শুয়ে পড়ুন পরিতোষ বেরিয়ে যেতে দরজা বন্ধ করে ঘরের আলো নিভিয়ে জানলার কাছে সরে আসে ঋতু সন্ধে নামতে শুরু করেছে জানলার ঠিক বাইরে এক ফালি বাগান করা আছে তার মধ্যে ইতস্তত ছড়ানো ফুল গাছগুলোর উপরেও সন্ধের অন্ধকার নেমেছে একটু একটু করে একটা আলো এসে মিশছে সেই নিকশ অন্ধকারে চাঁদের রূপলি আলো সেদিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে ঋতুর মনে হয় এ বাড়িটা ঠিক স্বাভাবিক নয় কিছু একটা রহস্য লুকিয়ে আছে এর গভীরে বাড়ির কোনো এক কোণায় এই সন্ধ্যের থেকে বহুগুণ গভীর একটা অন্ধকার জমে আছে অবরুদ্ধ হয়ে আছে কয়েক দশক ধরে বুকটা ছমছম করে ওঠে তার সিক্স বাই এ মল্লিক বাড়ি সামনে এসে দাঁড়াল পুলিশের জিপটা লাফিয়ে জিপ থেকে নেমে এলেন সান্নাল তার ঠিক পিছনে বৃন্দাবন রাত তিনটে বেজেছে এতক্ষণে গোটা পাড়াটা শান্ত হয়ে আছে। দুটো ভারী বুটের আওয়াজ রাস্তার আশপাশ থেকে ঝিঁঝির ডাক ছাড়া অন্য কোনো শব্দ নেই কিন্তু মরা মানুষ কি করে ফিরে আসে স্যার জিপ থেকে নেমে প্রশ্ন করে বৃন্দাবন সুখলাল ড্রাইভ করছিল গাড়িটা সে বলে বছর আগে মারা গেছে। আমি জানি না তবে মেয়েটা যে বিপদে আছে তাতে সন্দেহ নেই বৃন্দাবন তুমি ফ্রন্ট ডোরটা চেক করো বন্ধ থাকলে ভেঙে ঢুকতে হবে সুখলাল গাড়ি থেকে নেমে যায় মল্লিক বাড়ির বাইরে গার্ডেন গেটের ওপর টর্চের আলো ফেলে সান্নাল খেয়াল করেন বাড়ির ভেতর থেকে কোনো শব্দ আসছে না কোন আর্তিৎকারও নয় মেয়েটার জন্য চিন্তা হয় তার হয়তো ঠিক এই মুহূর্তে কিছু একটা ঘটছে বাড়ির ভেতরে যশোদামল্লী কিভাবে মারা গেছিল স্যার কদিন আগেই ওর কেস ফাইলটা ঘাটছিলাম আরো কিছু বলতে যাচ্ছিলেন সান্নাল প্রসঙ্গটা পাল্টে বললেন কিছু একটা গোলমাল আছে ফাইলটায় কি গোলমাল পরে হবে আগে সেসবটাকে বাঁচানো এতক্ষণে গেট পেরিয়ে বাগানের ভেতর ঢুকেছে বৃন্দাবন ভেতরের দরজাটায় এখনো তাল্লা লাগানো পকেট থেকে রিভলভার বার করে সেটার উপর একটা গুলি চালায় সে দরজাটা ভেঙে ভেতরে রাস্তা দেখা যায় । সকালে উঠে মনটা হালকা হয়ে এ বাড়িতে এসে থেকে তিনটে দিন কেটে গেছে এর মধ্যে আর গন্ডগোল কিছু চোখে পড়েনি কাজকর্মের মধ্যে ডুবে গেলে অন্য কিছুর কথা খেয়ে আলো থাকে না প্রথম দিন সন্ধ্যের সেই ছায়াটার কথা দু একবার মনে আসেনি তা নয় কিন্তু এ বাড়িটা পুরনো। বেশিরভাগ দেওয়ালেই কালচে রং ধরেছে তার উপর বেশি আলো জ্বালানো থাকে না চোখের ভুল হওয়া আশ্চর্য না তবে ঋতু খেয়াল করেছে পাম্প না চললে নৈশব্দের সুযোগে বেশ কিছু অবাঞ্ছিত শব্দ কানে আসে তার যেন গোটা বাড়িটাই তাকে কানে কানে কিছু বলতে চাইছে সত্যি কি তেমন কিছু আছে ভাবনাগুলোকে এড়িয়ে যেতে চায় ঋতু বার বার সে কাজ করে পয়সা পায় এসব আজগুবি চিন্তা মনে না নাই ভালো এ কদিন পরিতোষ মল্লিক বাড়ি ছিলেন না খুব একটা হলে দুপুরে খাবার দিতে যেতে হয়নি আজ তিনি বাড়িতে আছেন দুপুর ঠিক একটা বাজতেই একটা প্লেটে পরিতোষের খাবার নিয়ে দোতলায় হাজির হলো ঋতু বাড়ির সিঁড়িগুলো সরু সরু সকাল থেকে পাম্প চলা শুরু হয়েছে তার গন আওয়াজ ভেসে আসছে বাড়িটা প্রায় ফাঁকা বলে প্রতিধ্বনিত হয়ে আরও গমগম করছে সিঁড়ি পেরিয়ে দোতলায় উঠলে একটা লম্বা প্যাসেজে এসে দাঁড়াতে হয় সেটা দুদিকে ভাগ হয়ে গেছে বাঁদিকে গেলে পরিতোষের ঘর সেখানে পৌঁছে টেবিলের উপরে খাবারটা রেখে দেয় ঋতু পরিতোষ ঘুমোচ্ছে মাথার কাছে রাখা রেডিওতে পুরাতনী গান বেজে চলেছে বিড়ালের মতো পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে আসে সে নিচে নেমেই যাচ্ছিল হঠাৎ সেদিন সন্ধ্যায় ছবিতে দেখা যশোদা মল্লিকের চোখটা মনে পড়ে এই তলাতেই তো থাকতো সে নিশ্চয়ই প্যাসেজের উল্টো দিকের ঘরটা তার ছিল ঘরটা দেখতে ইচ্ছে করছে একবার পায়ে পায়ে হেঁটে প্যাসেজ পেরিয়ে আসে ঋতু এদিকের ঘরগুলোর জানলা বন্ধ ফলে আলো আরো কম তাছাড়া ধুলো আর জালের পরিমাণ বুকটা দুরুদুরু করে কে জানে কত বছর কেউ থাকে নিয়ে ঘরগুলোতে একটা ঘরের সামনে এসে দাঁড়িয়ে পড়ে ঘরের দরজাটা এখন খোলা সেই খোলা দরজা দিয়ে তাকালে ভিতরের দেওয়ালে একটা ছবি দেখা যাচ্ছে। এই ছবিতে একগোছা ফুল হাতে দাঁড়িয়ে আছে যশোদা মল্লিক মাথায় একটা বাঁকানো টুপি কোকড়ানো চুলের ঢল কপালের বেশিরভাগটাই ঢেকে ফেলেছে একটা মিহি হাসিও আছে ছোঁটের পাশে কালো তিলটার জন্য আরো মিষ্টি লাগছে হাসিটা এটাই যশোদা মল্লিকের ঘর ঘরে ঢুকে ছবিটার কাছে একদিকের জানলা খুলে দেয় সঙ্গে সঙ্গে এক ঝাক রোদের রেখা মেঝের উপর ঝাপিয়ে পড়ে ছবিটা দেওয়াল থেকে খুলে নিয়ে ভালো করে দেখতে থাকে সে যশোদা মল্লিকের মৃত্যুর পর থেকে হয়তো ছবিটা এভাবেই ঝোলানো আছে হলদে রঙের ছাপ পড়েছে ছবির ওপর হাত বুলিয়ে সেটা মুছে দেয় ঋতু আর ঠিক সেই সময় মনে হয় ঘরের দরজার কাছ থেকে মৃদু পায়ের আওয়াজ আসছে মুহূর্তে ফিরে তাকায় সে কেউ নেই দরজা খালি ছবি হাতে ছুটে যায় সে দরজার কাছে না প্যাসেজটাও আগের মতই খালি পড়ে আছে গাটা ছমছম করে ওঠে তার বাড়িটা ফাঁকা বলি কি বারবার তার মনের ভুল হচ্ছে দরজাটা ভিতর থেকে বন্ধ করে দেওয়ালে পিঠ রেখে উত্তেজনায় হাঁপাতে থাকে সে পাম্পের শব্দ এতক্ষণে বন্ধ হয়ে গেছে পাশ ফিরে কান রাখে দেওয়ালে আর সঙ্গে সঙ্গে পুরনো একটা শব্দ আবার কানে আসে হ্যাঁ প্রথম দিন সন্ধ্যের সেই ছুরির আওয়াজটা এবার আগের থেকে আরো জোরে মনের ভুল নয় সত্যি কিছু একটার আওয়াজ আসছে দেওয়াল বে চমকা একটা শব্দ শুনে সে মানুষের স্বর নকল করার চেষ্টা করছে ছিটকে দেওয়াল থেকে সরে আসে ঋতু গায়ের প্রতিটা লোম খাড়া হয়ে উঠেছে তার মনের ভিতর থেকে কেউ বলে দেয় একটা ভয়ানক রহস্য লুকিয়ে আছে এ বাড়িতে নিচে তাকায় সে হাতে ধরা ছবিতে যশোদা মল্লিকের মুখের ঠিক ওপরে তার নিজের মুখের প্রতি এসে পড়েছে মায়াময় চোখ দুটো তুলে এক দৃষ্টে ঋতুর দিকে আছে যশোদা কিছু কি বলতে চাইছে ছবিটা দেওয়ালে তুলে রাখতে গিয়ে থমকে যায় ঋতু ছবিটা যেখানে টাঙানো ছিল সেখানে এখন চৌকোর রঙ ওঠা দেওয়াল বেরিয়ে পড়েছে এতকাল ছবির আড়ালে ঢাকা পড়েছিল জায়গাটা ভালো করে তাকালে বোঝা যায় সেখানে এবড়ো খেবড়ো সিমেন্টের উপরে কয়েকটা ইংরেজি অক্ষর খোদাই করা আছে ধারালো কোনো অস্ত্র দিয়ে কারোর নাম খোদাই করে রেখেছে কেউ অক্ষরগুলো পড়ার চেষ্টা করে ঋতু আর ইউ পরের অক্ষরটা এম বা এন দুটোই হতে পারে ঋতু আন্দাজ করে নেয় বরুণ বরুণ কে লিখেছে নামটা যশোদা নাকি এই বাড়িতে বরুণ নামে কেউ থাকত ঋতুর ভুরু দুটো কুচকে যায় ছবিটা টাঙিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে আসতে যাচ্ছিল এমন সময় ছিটকে মাটির ওপর পড়ে সে তিনতলা থেকে একটা শব্দ ভেসে এসেছে এই মাত্র যেন একটা ভারী জিনিসকে মাটির ওপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে কেউ মনস্থির করে নেয় ঋতু এ বাড়ির রহস্য যেভাবেই হোক ভেদ করতেই হবে কোন দিকে না তাকিয়ে সিঁড়ি দিয়ে তিন তলায় উঠতে থাকে সে কেউ একটা আছে তিন তলায় নিশ্চয়ই আছে এ আওয়াজ মানুষ ছাড়া আর কেউ করতে পারে না সিঁড়ি দিয়ে উঠেই তিন তলার ঘরগুলো চোখে পড়ে দোতলার মতোই ঘরগুলো সবকটার দরজা হাট করে খোলা বন্ধ জানলার ফাঁক দিয়ে ক্ষীণ আলো এসে পড়েছে ঘরের ভিতরে পুরোনো ভাঙা থাকা সম্ভব নয় দৌড়ে দৌড়ে একটার পর একটা ঘরে ঢুকে দেখতে থাকে সে কেউ কোথাও নেই অস্থির হয়ে ওঠে সে চাপা গলায় চিৎকার করে ওঠে ফাঁকা ঘরের ভিতর থেকে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে শব্দটা কোনো উত্তর আসে না ঋতুর মনে হয় একটা অদৃশ্য উপস্থিতি তাড়া করে আসছে তাকে কেউ এক টানা নজর রাখছে তার উপরে দৌড়তে দৌড়তে সে খেয়াল করে আবার সেই মানুষের গলার মতো আওয়াজটা শুরু হয়েছে কথা বলার চেষ্টা করছে কেউ দুর্বোধ্য ভাষায় নিজের মনে মনে যেন বিড় করছে সব ঘর দেখে নেয় সত্যি কোথাও কিউ নেই উত্তেজনায় হাঁপাতে হাঁপাতে বুক ভরে নিঃশ্বাস নিতে থাকে আর ঠিক সেই সময় একটা সরু হাতের স্পর্শ এসে পড়ে তার কাঁধে কাপা গলায় চিৎকার করে মাটিতে বসে পড়ে সেখানে ইচ্ছে করছিল এখানে দেখার মতো কি আছে পরিতোষের ভুরু কুচকে যায় আ আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন কথাটা বলে সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছিল ঋতু হঠাৎ করে কয়েক সেকেন্ডের জন্য পাল্টে যায় একটা চাপা উত্তেজনা মুহূর্তের অসাবধানতায় খোলস ছেড়ে বেরিয়ে পড়ে পর মুহূর্তে আবার স্বাভাবিক হয়ে যান তিনি বরুণ কেন বলুন আচ্ছা বেশ দীর্ঘশ্বাস ফেলে পরিতোষ মা আপনাকে ডাকছিলেন কিছু দরকার আছে সিঁড়ি দিয়ে নামতে থাকে ঋতু বরুণ মল্লিক নামটা উচ্চারণের সঙ্গে সঙ্গে পরিতোষের চোখ মুখ যে বদলে গেছিল সেটা খেয়াল করেছে সে কিছু একটা রহস্য তো অবশ্যই আছে ঋতু মনস্থির করে নেয় যে রহস্যই থাক তার সমাধান সে করবেই একতলা নেমে মিসেস মল্লিকের ঘরে ঢুকতেই ধমক কানে আসে দরকারি সময় যদি তোমাকে না পাওয়া যায় তাহলে পয়সা দিয়ে রাখা হয়েছে কেন অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে এগিয়ে গিয়ে একটা হাত কাঁধে তুলে নেয় ঋতু তারপর একটু একটু করে ঘর থেকে বেরিয়ে তাকে বাথরুম অবধি পৌঁছে দেয় তিনি ভিতরে ঢুকে যেতে সতর্ক বেড়ালের মতো চারদিকটা দেখে নেয় সে धीरे धीरे सान्न गला पावा गलैले मामा बाबू प्रश्न চারদিকটা দেখে নেয় বাথরুম থেকে জলের আওয়াজ আসছে সম্ভবত স্নান করছেন মহিলা বেরোতে দেরি আছে তা আছি শোনো কোন অসুবিধা হলে জানিও না না অসুবিধা কিসে এখন রাখি মামা বাবু ফোনটা রেখে আবার বাথরুমের কাছে ফিরে আসে ঋতু এখনো আসছে জল পড়ার শব্দ একটা চাপা উত্তেজনা তার মাথার ভিতরে স্থায়ী জায়গা করে নিচ্ছে যশোদা মল্লিক হঠাৎ এমন নৃশংস ভাবে আত্মহত্যা করতে গেল কেন বরুণ বলে লোকটা কে তার নামটা শুনে পরিতোষ মল্লিক এমন চমকে উঠলেন কেন আর তার থেকেও বড় কথা প্রথম দিন সন্ধের সেই ছায়াটার কথা মনে পড়ে গেল ঋতুর চিন্তাটা মাথা থেকে সরিয়ে মিসেস মল্লিকের ঘরের ভিতরে ঢুকে এল বাথরুম থেকে ঘর একা আসতে পারবেন না তিনি ঋতুকে ডাক দেবেন ততক্ষণ ফাঁকা পাওয়া যাবে ঘরটা ঘরে ঢুকেই চারিদিকটা ভালো করে লক্ষ্য করল সে ঘর ভর্তি পুরনো জিনিস একদিকে কিছু বইপত্র হিসেবের খাতা ডাঁই করে রাখা আছে দ্রুত সেদিকে সরে এলো ঋতু উপরের কয়েকটা খাতা ব্যবসার হিসেবপত্র সংক্রান্ত সেগুলো পাশে সরিয়ে রাখল একেবারে তলার দিকে কালো রঙের একটা ডায়রিতে চোখ আটকে গেল তার ডায়রির স্পাইনে शाल आजार तर अर्थात छ बचर आगे डायरि मिसेस मल्लिक एसनल डायरी आते ऋतु बहरेटा देखे नहीं डायरिता आलोर सामने मेले धरल खुदे अक्षरे किटनार विवरण लेखा क्यों ঋতু শুনেছে মিসেস মল্লিক নাকি এলাকার মেয়েদের নিয়ে আটকে যায় তার কিছু লেখা নেই সেখানে শুধু একটা পুরনো খবরের কাগজের কাটিং আঠা দিয়ে সাঁতানো আছে আজ থেকে পাঁচ বছর আগের একটা খবর খবরটায় চোখ রাখতেই ঋতুর বুকের ভিতর রক্ত থাপা হয়েছে সেখানে মৃত আইনজীবীর নাম বরুণ গোস্বামী ডায়ের ভিতর থেকে আর একটা কাগজ উড়ে এসে ঋতুর পায়ের কাছে পড়ে भांगा दरजार भेतर दिए ढुके लृंदावनता ठीक पीछन पीछन शीशी सानाल दूदिन आगे ऋतुर कलटा पे मल्लिकबाड़ गे स्फाइल्टेटे देखें खटका चो पड़े बरुण नामटार खोज ऋतु क्यों करवश्य जानते पर বন্দুকের আওয়াজে হয়তো এলাকার কিছু লোকের ঘুম ভেঙে গেছে এতক্ষণে নিস্তব্ধ হয়ে ঘুমত ছিল সবাই এবার পাড়ার অন্য বাড়িগুলো থেকে মৃদু গুঞ্জনের শব্দ ভেসে আসতে শুরু করেছে মল্লিক বাড়ির এক একতলার বসার ঘরে ঢুকে এলেন দুজনে পিছনে টর্চ হাতে শুকলাল সাদাটি গোল আলো এসে পড়েছে এক একতলার মেঝের উপর ডান দিকে সেটা ঘোরাতেই সিঁড়ির ধাপ গুলো চোখে পড়ল পাশেই ফাঁকা শিশির সান্নাল অন্ধকারে ডুবে রয়েছে গোটা একতলাটা রিভলভারটা সামনে তুলে ধরে এগিয়ে যান দুজনে সিঁড়ি ঠিক নিচেই একটা দেওয়ালে ঝোলানো ছবি উল্টে পড়ে আছে ভেঙে গেছে ছবিটা কাঁচের টুকরো ছড়িয়েছে চারপাশে ছবিটা হাতে তুলে নেন সান্নাল যশোদা মল্লিকের ছবি সেটা নামিয়ে রেখে বৃন্দাবনের দিকে ফেরেন আমি একতলাটা দেখছি তুমি ওপরে যাও কিছু গোলমাল দেখলে পায়ে শুট করবে পায়ে পায়ে বৃন্দাবন সিঁড়ি দিয়ে ওপরে ছুটে যায় তার পেছন পেছন টর্চ হাতে শুকলাল पकेट टर्च बिभल्भ शेष प्रान सान्न पशापाशी दो घर दूटी दरजाते खोला चित्कार करा एक सान्न अंधकार जेटुकु अंशे सदा आलो पड़े তাতে দেখা যাচ্ছে ঘরের এক কোণে দুটো হাঁটুর ওপর মাথা গুঁজে বসে আছে এটি নারী মূর্তি মৃদু দুলছে যেন তার শরীরটা উত্তর আসে না শরীর থেকে আগের মতোই মুখ থেকে দুলছে বিড় করে উচ্চারণ করে চলেছে কিছু সান্নাল আরও এগিয়ে যান ड़िए स्पर्श करते मूर्त छिटके पीछे मुख तुले मिसेस मल्लिकान दाग रक्त धारा बस काटा जैगा रक्तमाखा मुखे खलखल कर उन्मा मत हेसे चले मिसेस मल्लिक उच्चारण एत क्या भाषा पे অবাধ্য মেয়েদের বরদাস্ত করে না আমি খেউ শাস্তি দিতে পারবে না আমাকে খেউ না বেশ করেছি বেশ করেছি মতো চেহারা তার গায়ে রক্তে ছিটে লেগে আছে হাতে ধরা একটা ধারালো ছুরি সান্নাল পিছিয়ে এলেন অজান্তেই বন্দুক উঠে আসে ঋতুর দিকে में उच्चारण फिर मिसेस मल्लिकेर हासिर आरो बेड़े उठे হাত দিয়ে ওপরের দিকটা দেখায় দিতু অবক্ত শব্দ মুখে রেখেই তার অবচেতন শরীর মাটির ওপর লুটিয়ে পড়ে মাঝরাতে বিছানা ছেড়ে উঠে পড়ে ঋতু আজ রাতে সে ঘুমায়নি উত্তেজনায় ঘুম পায়ও নি তেমন ঘরের দরজাটা অল্প একটু খুলে বাইরে মুখ বাড়িয়ে সে দেখে নেয় তলায় কেউ আছে কি না কেউ নেই পাটি টিপে টিপে বাইরে বেরিয়ে আসে মিসেস মল্লিকের ঘরে একবার উকি দেয় হ্যাঁ ঘুমাচ্ছেন কোনো সন্দেহ নেই ঋতুর এক টর্চ অন্য হাতে একটা পুরনো হোল কাগজ আজ সকালে এই কাগজটাই খসে পড়েছিল ডায়রির ভেতর থেকে একটু কনের দিকে সরে এসে টর্চ জেলে কাগজটায় কিছু একটা মিলিয়ে নেয় ঋতু তারপর আবার সিঁড়ি দিয়ে উঠতে থাকে ঋতু বুঝতে পারে না ওর ঠিক পিছনে আরো সতর্ক পায় কেউ নজর রাখছে ওর উপর এ বাড়ি এমনিতেই অন্ধকার তার ওপরে এখন রাত বলে সমস্ত বাতি নিভিয়ে দেওয়া হয়েছে দোতলা পেরিয়ে তিনতলায় উঠে আসে সে প্যাসেজের শেষ প্রান্তের জানলার পাল্লা এখন খোলা সেখান দিয়ে মিহি চাঁদের আলো এসে ঢুকছে এখন প্যাসেজের মেঝের ওপর জটিল রূপালী নকশা কাটা রয়েছে টর্চটা নিভিয়ে দেয় বিশেষ একটা ঘরের দিকে এগিয়ে যায় দীর্ঘদিনের অব্যবহারে ঘরের দরজার হুড়কগুলো অকেচ হয়ে গেছে আর লাগানো যায় না লাগানোর দরকারও পড়ে না দরজার পাল্লাগুলো টেনে দিয়ে ঘরের ভিতরে ঢুকে আসে সে জানলা খুলে হাতের কাগজটা মেলে ধরে মুখের সামনে চাঁদের আলোয়ে চোখে পড়ে কাগজের উপর আঁকা নকশাটা এ বাড়ির ঘরগুলোর নকশা তিনতলা জুড়ে সবকটা ঘর ছক কেটে দেখানো আছে সেখানে শুধু একেবারে মাঝামাঝি দুটো ঘরের পিছনে একটা 8 ফুট বাই আট ফুটের চৌকো অংশ খালি রাখা আছে পরে কেউ লাল রং দিয়ে ভোরে দিয়েছে জায়গাটা ঋতু হিসেব করে দেখেছে আজ সকালে যে ঘরে দাঁড়িয়ে তিনতলার শব্দটা সে শুনেছিল সেটা ওই ফাঁকা অংশটার সোজা সুজি নিচে অর্থাৎ জায়গাটা কিন্তু ফাঁকা নয় কিছু একটা আছে ওখানে উত্তরটা সহজ একটা লুকোনো ঘর কিন্তু কি রাখা আছে সেখানে ঘরের একদিকে এগিয়ে এসে দেওয়ালে একটা টোকা দেয় ঋতু না এ জায়গাটা ফাঁপা নয় পাশে সরে এসে আবার টোকা দেয় এখানটাও নিরেট হঠাৎ চোখে পড়ে ঘরের আলনা আছে মাথায় বিদ্যুৎ খেলে যায় আলনা ঠিক নিচে বেশ খানিকটা জায়গায় ধুলো এলো হয়ে আছে অর্থাৎ মাঝে মাঝে সরানো হয় আলনাটা মানে গোপন ঘরের দরজা আলনার পিছনেই আছে করে আলনাটা সরিয়ে ঋতু তারপর তিনটে আঙুল দিয়ে টোকা দেয় পিছনের দেওয়ালে দেওয়ালের ওপাশ থেকে ফাঁপা আওয়াজ আসছে এখানে দেওয়ালটা नय का रंगा सीढ़िर शब्द आसे उठे आसु घबड़ा ची ग तारगे मल्लिक बाड़ेर समाधान से कर জোরে জোরে নিশ্বাস নিতে থাকে ঋতু দুটো হাত কাঠের দেওয়ালের ওপর রেখে সজরে দুদিকে টানতে থাকে সে সরসর করে আওয়াজ হয় একটা আরো জোর লাগবে আরো জোর দরকার হাতে পায়ের আওয়াজ ঘরের প্রায় ভিতরে ঢুকে এসেছে খুলে যায় পাল্লাটা মর আর এত সাত জাগে কেন বলতো কেন জাগে তোর মতো বয়সে আমার মেয়েটাও গেল তিনি চেরা হাসি লেগে আছে মুখের এক প্রান্তে ঋতু বুঝল মিসেস মল্লিক তাকে বেঁচে বেরোতে দেবেন না এখান থেকে কি এমন লুকোনো আছে ঘরের ভিতর সামনে তাকালো সে জমাট অন্ধকারের বুক থেকে ভেসে আসছে একটা বন জন্তুর গলার আওয়াজ সেই সঙ্গে একটা তীব্র অমানসিক দুর্গন্ধ ঋতুর মনে হলো এক্ষুনি অজ্ঞান হয়ে মাটিতে পড়বে সে তার সঙ্গে মানুষের কোনো মিল নেই ঠিক যেন মানুষের কিছু ভাঙা হাড় কে চামড়ার মধ্যে জড়িয়ে তাতে চোখ মুখ এঁকে দিয়েছে কেউ সেই জড়ানো থলেতে স্পন্দন আছে দুটো হাত সামনে তুলে ধরে আলো থেকে চোখ আড়াল করতে চাইছে সে মুখ গহবর থেকে বেরিয়ে আসছে অবর্ণনীয় গোঙানির শব্দ আর্ত চিৎকার করে পিছিয়ে আসে ঋতু সঙ্গে সঙ্গে মিসেস মল্লিকের ছুরি তার গলা ছুঁয়ে চলে যায় কোন কণ্ঠাসা বিড়ালের মতো অমানসিক শক্তি এসে ভর করে ঋতুর গায়ে সে ঝাঁপিয়ে পড়ে ছুরিটা কেড়ে নিয়ে চালিয়ে দেয় মহিলার মুখ লক্ষ্য করে কাতুর চিৎকার করে ওঠেন রক্তে ভরে ওঠে ঋতুর হাত তারপর কোনো দিকে না তাকিয়ে ছুটতে থাকে একতলার দিকে এক তলায় পৌঁছে ছুরিটা এক হাতে ধরেই ফোনের রিসিভারটা তুলে নেয় সে পুলিশের নম্বর ডায়ল করতে থাকে সুখলাল আর বৃন্দাবন এতক্ষণে তিনতলায় উঠে এসেছে দোতলায় পৌঁছে মাটিতে পড়ে থাকা একটা দেহ দেখতে পেয়েছে দুজনে পরিতোষ মল্লিক ছড়ি দিয়ে আঘাত করা হয়েছে তার পায়ে আঘাত যে ঋতুই করেছে তাতে কোনো সন্দেহ নেই ভদ্রলোকের জ্ঞান আছে এখনো উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি তাকে দোতলা দিয়ে রেখে তিনতলায় উঠে এলো তিনজনে জোরালো টর্চের আলো এখন এসে পড়েছে ঘরগুলোর ভিতরে ঘরটা চিনে নিতে ভুল হলো না সান্নালের এদিকে শোথিং ইস গোয়িং অন হিয়ার গোঙানির আওয়াজটা শুনতে পেয়েছেন সান্নাল असह्य जंत्रणाएं छटफट कर सामने चेपे पेटर भेतर टाइम गुलिये उठे गर्चर आलो गए दरजार भेतरे एक छोट आठ फुट बट फुट घर आलोकित उठे ঘরের ভেতর ছড়িয়েছে উলঙ্গ প্রাণী ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় তার একটা মুখ আছে চুল আছে চোখ আছে ঠিক যেন একটা ভেঙে যাওয়া কঙ্কালের গায়ে মানুষের গা থেকে খুলে আনা চামড়া জড়িয়ে দেওয়া হয়েছে চোখে আলো পড়তে বিরক্তি প্রকাশ করে ঘরের সরে যায় প্রাণীটা মাটির ওপর উল্টে শুয়ে আলো আড়াল করে অত্যা হস্তেস সান্নালের মুখ থেকে অজানতেই বেরিয়ে আসে শব্দগুলো আমার বোন যশোদা মল্লিক দের পিছনে এসে দাঁড়িয়েছেন পরিতোষ মল্লিক একটা হাত দিয়ে হাঁটু থেকে ঝরে পড়ার রক্ত চাপা দেওয়ার চেষ্টা করছেন কোনো মতে একসময় ডাকশাইটে সুন্দরী ছিল বিশ্বাস করুন কিন্তু এটা তো সান্নাল প্রায় আর করে ওঠেন হ্যাঁ মনে হচ্ছে না তাই তো আবার টর্চ ফেলেন প্রাণীটার গায়ে একটু আগেই সিঁড়ির কাছে যশোদা মল্লিকের ছবিটা দেখেছেন তিনি না অসম্ভব দেওয়ালের একদিকে হেলান দিয়ে বসে পড়েন পরিতোষ মল্লিক আজ পঁচিশ বছর হল এই ঘর থেকে বেরোতে দেওয়া হয়নি ওকে গোটা পৃথিবীর কাছে আমার বোন মৃত দু তিন দিনে একবার জল আর খাবার দেওয়া হয় বাথরুমটা তো এই ঘরে বুঝতেই পারছেন ঘট কিন্তু কেন সান্নাল বিশ্বাস করতে পারছেন না এখনো পরিতোষ হাসেন बस बरुण गोस्मामी नाम लयर प्रेमे पड़े बन तय लोकटार पैसा को मेर मत छाइते बनो जेदर बस घरे बंदी खावा दावा बन्ध कर दे যশোদা যশোদা কিছুতেই ভাঙতে চায় না দুপক্ষের মাঝে পঁচিশটা বছর আমার বোনটা মানুষ থেকে কেসে পরিণত হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন কয়েক সেকেন্ডে থমথমে নিস্তব্ধতা এসে গ্রাস করে ঘরটাকে শুধু খোলা কাঠের পাল্লার ভেতর থেকে প্রাণীটার মুখ থেকে আসে বিভৎসিত মাটিতে বসে পড়েন সান্নাল আপনি যা বলছেন সেটা বিশ্বাস করা অসম্ভব কেবল এই কারণে ২৫ বছর নিজের মেয়ে কি এভাবে আমার আমার মাঝে মাঝে খারাপ লাগতো জানেন ভাবতাম मानुष्टि करके दरजार तलार खबर दिए जो भाव एक खबर पड़े आ নিশ্চিত হব মরে গেছে কিন্তু ও মরেনি ও মরেনি ও যে কেন দিন বেঁচে আছে চোখ ঝাপসা হয়ে আসে মল্লিকের বলেননি কাউকে চোখ মুছে মাথা নারায়ণ পরিতোষ আগে না আমি আমার মায়ের অবাধ্য হইনি কোনোদিন যশোদা যে আত্মহত্যা করেছে সেই গুজবটা আমার মাই ছড়িয়ে দেন এলাকায় বিভৎস রক্তারক্তির কথা শুনে কেউ আর বডি দেখতে আসেনি তাছাড়া এই এলাকায় মায়ের একটা আলাদা সম্মান ছিল পুলিশকেও মা নিজেই ম্যানেজ করেন সান্ডার কথা পুলিশ ফাইল যে যশোদা মল্লিকের ঘটনার তেমন বিবিদ কোনো বর্ণনা নেই জানোই মৃত্যুটা গোটা পুলিশ মা এবার ওকে মুক্তি দাও তুমি আর তো মূর্তি কিছু বাকি নেই ওর কিন্তু আমার মা রাজি হননি ওকে কষ্ট দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনত যে আমি যশোদার কথা তাকে বলেছি কিনা দু হাতে মাথার চুল ঘামচে ধরেন শিশির সান্নাল গোটা ব্যাপারটা এখনো অবিশ্বাস্য মনে হচ্ছে তার घर भेतर प्राणीटार ग् बुक उत्तना पायर आवाज शुने दरजार दिखे मुख फेर है सबा ऋतु उठे एस पड़े शिणीपे धरा एक छवि সেটা নিয়ে সে এগিয়ে যায় কাঠের দরজার খোলা পাল্লাটার দিকে টর্চের আলো ভেতরে এসে পড়লে দেখা যায় কুৎসিত উলঙ্গ সেই প্রাণীটা সরু শুরু হাতে মনের ঘেয়ালে একটা ধাতব ঘষছে মাটির উপর কখনো ঘষা থামিয়ে পাতরা কামড়ানোর চেষ্টা করছে দাঁতগুলো প্রায় অবশিষ্ট নেই বললেই চলে এত বছরে শক্ত কিছু কামড়াতে গিয়ে ভেঙে গিয়েছে তো তা সামনে গিয়ে নোংরা মেঝেতেই বসে পড়ে ঋতু অবাক চোখে তাকিয়ে থাকে হাড় উঁচু হয়ে থাকা ক্ষতবিক্ষত মুখটার দিকে ফোঁসফোঁস করে নিঃশ্বাস ফেলছে মানুষটা বছর আগে ডাকসাইটে সুন্দরী যশোদা মল্লিকের ছবি তার সামনে তুলে ধরে ঋতু মায়াময় হরিণের মতো দুটো চোখ নিটল মখমলের মতো চামড়া আর ঠোঁটের পাশে তিল হলদে হয়ে যাওয়া ছবিতেও ঝরে পড়ছে তার অপরূপ লাবণ্য অবোধ বানরের মতো ছবিটা হাতে নেয় প্রাণীটা কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে ছবির মানুষটার দিকে আচমকা ছবির একটা কোনাক কামড়ানোর চেষ্টা করে ছুঁড়ে ফেলে দেয় মেঝের উপর সানডে সাসপেন্সে আজ শুনছিলেন সানডে সাসপেন্স ওরিজিনালস এর চতুর্থ গল্প শায় কামানের লেখা পঁচিশ বছর পরে গল্প পাঠে দীপ ও অয়ন্তিকা শিশি সান্নাল মীর ঋতু সুলগ্না সেন বৃন্দাবন দীপ সুকলাল, অত্রি পরিতোষ মল্লিক সমক। মিসেস মল্লিক উর্মিমালা বসু গল্পের সূত্রধার আমি অগ্নি ধনী পরিকল্পনা ও স্পেশাল এফেক্টসে শুভদ্বীপ পর্ব পরিচালনায় দীপ ও গধুলি। পোস্টের ডিজাইন অ্যাস্টেরিস্ক সোশ্যাল মিডিয়া পাবলিসিটি ডিজাইন আলতামাশ ও অত্রি মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ সুলগ্না সেনকে এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য শেষ হল শায়োকামানের লেখা ২৫ বছর পরে আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স